আবু সাইদ খুদ্ি ওয়াদি আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম এক ভাষণে বললেন আল্লাহতালা তার এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর নিকট যা আছে এ দুয়ের মধ্যে একটি গ্রহণের ইখতিয়ার দিলেন তিনি আল্লাহর নিকট যা আছে তা গ্রহণ করলেন তখন আবু বকর ওয়াদি আল্লাহ তাল্লাহ আনহু কাঁদতে লাগলেন আমি মনে মনে ভাবলাম এই বৃদ্ধকে কোন বস্তুটি কাঁদাচ্ছে আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর নিকট যা রয়েছে এ দুয়ের একটা গ্রহণ করার ইখতিয়ার দিলে তিনি আল্লাহর নিকট যা রয়েছে তা গ্রহণ করেছেন এতে কাঁদার কি আছে মূলত আল্লাহর রসুলি ছিলেন এই বান্দা আর আবু বকর রাজা আনহু ছিলেন আমাদের মাঝে সর্বাধিক জ্ঞানী নবী সাল্লু আলিয়াল্লাম বললেন হে আবু বকর তুমি কাঁদবে না নিজের সাহচর্য ও সম্পদ দিয়ে আমাকে যিনি সবচেয়ে অধিক ঈশান করেছেন তিনি আবু বকর আমার কোন উম্মতকে যদি আমি খলিল অর্থাৎ অন্তরঙ্গ রূপে গ্রহণ করতাম তবে তিনি হতেন আবু বকর কিন্তু তার সাথে রয়েছে ইসলামের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আবু বকরের দরজা ব্যতীত মসজিদের কোনো দরজাই রাখা হবে না সবই বন্ধ করা হবে